আবু তোলাহা রদিয়ালাহাল্লাহনুর সূত্রে নবী সাল্লাহাম হতে বর্ণিত নাবী সাল্লাহ আলাইসাল্লাম যখন কোনও সম্প্রদায়ের উপর বিজয় লাভ করতেন তখন তিনি তাদের বাহির অঙ্গনে তিন রাত্রি অবস্থান করতেন মোয়াজ আব্দুল আলা ও আবু তলহা রদিয়ালাহাল্লাহন সূত্রে নবী সাল্লাহ আলসালাম হতে হাদিস বর্ণনায় রাহা ইবনে ওবাদাহ রহমাতুল্লাহ আলহি এর অনুসরণ করেছেন